ولا, زد له ولا نِدَّ لَهُ وَلا نِظِيلَ لَهُ وَلا حَدَّ لَهُ وَلا عَدْلَ لَهُ وَلا مِثْلَ لَهُ وَلا مَثِيلَ لَهُ وَلا مَثِيلَ له, لَهُ وَلا مِثَالَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا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 আমি বিস্মিল্লা রহমানির রহিম মা সফর قالوا لم نك من المسلين ولم نك نطعم المسكين وقد قال رسول الله صَلَّى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطلها مِنْ من লিমন তিলকল গুড় পিয়ার রসুল কু লিমন সালাম বিলিয়াম আন্ত সদা কহলানিম সদা করসুল হুন্ম হামদুলিল্লাহমা মোহাম্মদ স্যদিনা মোহাম্মদ কমা তালা সৈনা ইব রাহীমালি সৈনা ইব রাহী বারিক মোহাম্মদ মোহাম্মদ কমা বারা সৈনা ইমি সৈনা ইবর সব মালানা ইমালি মহকিম শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পুরানে কারিমের উনত্রিশতম ফার सूरए मुद्दा सीर बयास नम्बर आयात सचल्लिस नम्बर आयात पर तीन आयात सेलावादी नबीजर एक हादिसों पड़े अल्लाह रब्बुल आलमी जदिदी बलार तौफिक दें आयात गोब हादिस के सामने रेखे निर्धारित समय भर्तमान समय आलोके किस कदा बलार इच्छा करबो हमार तौफिक्लाम খাদি শরীফ এসব করেছেন জান্নাতে এবং কিছু কুঠুরি বালাখানা রয়েছে এত স্বচ্ছ এত পরিষ্কার যে কুঠুরি এবং বালাখানাখানাগুলোর ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায় এবং বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় বর্তমান দেখবেন বিভিন্ন মার্কেটে আধুনিক ব্যবস্থা ব্যবস্থার কোনো শেষ নেই যে রাস্তায় দাঁড়িয়ে আপনি ভিতরে কি আছে সব কিছু দেখতে পারেন আবার ভিতর থেকে বাহিরে সব কিছু দেখা যায় জান্নাতে এমন কিছু বালাখানা আছে এগুলো তো দুনিয়ার এই সমস্ত কামরা থেকে হাজার কোটি কোন উন্নত হবে আরো সাহাবাহিকরাম বলেছেন এয়ার রসুল আল্লাহ এত মনোরম সুন্দর এই কামরাগুলো আল্লাহ রব্দুল আলমিন কার জন্য তৈরি করেছেন প্রস্তুত রেখেছেন দুরফাজ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন চার ধরনের লোকের জন্য আল্লাহ রব্দুল আলমিন জান্নাতে এই সমস্ত বালাখানা প্রস্তুত করে রেখেছেন এক নাম্বার লিমান আবসা সালাম ওদের জন্য যারা সালামের প্রচার প্রসার করে যারা সালাম দেয় আলবাদী আলবাদিব ইসালাম দারিউমিনাল কিব আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ রব্দুল্লা আলমিন তার অন্তরকে অহংকার এবং কিবির থেকে পবিত্র করে দেন সুবাহান আল্লাহ কিবির অহংকার বড়ত্ব এটা এত বড় একটি অপরাধ আর পাপ আল্লাহর নবী হাদিসে বলেছেন যার অন্তরে যাররা পরিমাণ কিবির অহংকার থাকবে আল্লাহ রব্দুল্লা আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সুতরাং যে আগে সালাম দিবে আল্লাহ পাক এই সালামের বরগতে তার অন্তরকে অহংকার এবং কিবির থেকে মুক্ত করে দিবেন এক নাম্বার উপকার সালামের অন্য খাদিসে বলেছেন ইন্না ওলান্ন মাম্বাদা বিসালাম নবী বলেছেন আমার নিকট সর্বাধিক প্রিয় উত্তম ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম করে আগে যে সালাম দেয় সে হচ্ছে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে আমার অতি নিকটতম ব্যক্তি এই সালাম আমরা আগে দেওয়ার চেষ্টা করব। যদি আগে না দিতে পারি সেটা ভিন্ন কথা কিন্তু আগে দেওয়ার চেষ্টা করব সালাম দিলে লাভ বেশি উত্তর দিলেও লাভ আছে তবে সালাম দেওয়া থেকে অনেক কম এই আমরা সালাম আগে করার চেষ্টা করব আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি সকালবেলায় বিশ বার সালাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ বার যদি কাউকে সালাম করে আল্লাহ না করুক যদি ওই লোক ওই মারা যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে অজিব করে দিবে দৈনিক কয়বার সালাম মাত্র বিশ বার হাদিসের কথা বলছি এটা আমার ব্যক্তিগত নিজস্ব বানার কোনো কথা নয় এক ব্যক্তিকে দেন অথবা বিভিন্ন ব্যক্তিকে দিতে পারেন বিশ বার মাত্র আল্লাহর নবী বলেন আমার কোন উন্মত যদি রাতের বেলায় কোনো মানুষকে বিজবার সালাম করে আর ওই রাত যদি আমার সে বান্দা মারা যায় তাহলে সে সোজা সোজা জান্নাতে চলে যাবে রাতে সালামের ফজিলত দিনের সালামের ফজিলত এই জন্য লিমান আফসা সালাম সালামের প্রচার প্রসার করার আমরা চেষ্টা করব। সালাম যদি অধিক পরিমাণে দেন সমাজ থেকে অশান্তি এবং শত্রুতামী উঠে যাবে সালাম আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব নাম্বার দুই ওয়ালামেল কালাম যারা নম্র ভাষায় কথা বলে তারাও ওই সমস্ত কুঠুরিতে কামরাতে প্রবেশ করতে পারবে জান্নের নম্র ভাষায় যারা কথা বলে ইন্দিদুল ফায়েসাল বাজি যারা কথায় কথায় গালি গুলুজ করে আল্লাপাক ওদের প্রতি অত্যন্ত রাগান্বিত হন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ সুন্দরভাবে কথা বলতেই জানে না কথা বলা শুরু করে গালিগুলুজের মাধ্যমে এরা আল্লাহর নিকট অতি ঘৃণিত এবং বিকৃষ্ট লোক ও আলামাল কালাম নম্র ভাষায় যারা কথা বলে ওরা জান্নাদের ওই সমস্ত কুঠুরিতে কামরাদের প্রবেশ করতে পারবে নম্র ভাষায় কথা বলা উত্তম আখলাক ইন্নাল্লাহ ইউটু মাহাসেন আখলাক আল্লাহ উত্তম চরিত্রকে ভালোবাসেন হাদিসের মধ্যে আছে আসে ক্যালসিয়ামতের ময়দানে মানুষের আমলকে যেই ফাল্লায় মাফ দেওয়া হবে সবচাইতে যে আমলটি বেশি ওজন হবে বেশি বাড়ি হবে সেটা হচ্ছে উত্তম আখলাদ সেটা হচ্ছে কি উত্তম আখলাদ এটা আমল নামাতে সব বেশি কি হবে বাড়ি হবে এই জন্য আমরা সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি নাম্বার তিন ওয়াতাম যারা মানুষদেরকে খানা খাওয়ায় তারা ওই সমস্ত কুটুরিতে কামরাতে প্রবেশ করবে খানা খাওয়ানো এটা নবীর সুনত তবে খেয়াল রাখতে হবে কাকে খাওয়াবেন নবী হাদিসের মধ্যে বলেছেন তাকেই দিনদার ফরেজার এবং মোত্তা কি ছাড়া যাতে করে তোমার টাকা পয়সা কোনো মানুষ না খেতে পারে তুমি টাকা অর্জন করেছ আয় করেছো তোমার এই টাকা হাবেকে দিনদার পরেশদার মুক্তাকি কোন বদদিন বেনামাজি কোন গুণাগার নিকৃষ্ট লোক যাতে করে তোমার উপার্জিত সম্পদ ভোগ করতে পারে এটাকে তোমাকে সতর্ক থাকতে হবে কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী বলেছেন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি কে সামনে পারবে না প্রশ্নের তৃতীয় নম্বর প্রশ্ন সম্পদ কোথায় থেকে আয় করেছো। এবং কোথায় ব্যয় করেছো। সুতরাং সম্পদ আমরা ব্যয় করবো মানুষকে খাওয়াবো এটা নবী সুন্নত তবে যাচাই বাছাই করে আমরা খাওয়াই খাওয়াইতে হবে আমার টাকা যাতে করে একজন আল্লাহ আল্লাহওয়ালার পেটে যায় একজন দিনদার একজন ফরেস্ট একজন মোত্তাকি একজন নামাজি ব্যক্তির পেটে যায় এটাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে আর যেহেতু রমজান মাস নবী বলেছেন রমজান মাসের ব্যাপারে হুয়া শাহরুল মহাসাদ মানুষের সহিত সহানুভূতি করিবার মাস আমরা একটা অপরের প্রতি সহানুভূতি করার চেষ্টা করব সাহবাইকরামের ব্যাপারে আল্লাহ রবুল আলম কোরআনকারিমি বলেছেন আলা সব। নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও যারা অন্যকে আহাজ্য দান করতেন অন্যকে খাওয়াইতেন খাওয়াই ছিল নিজের প্যাটে অনেক ক্ষুদে ছিল তারপরেও অন্যকে প্রাধান্য দিতেনের মধ্যে রহমতুল্লাহ আলাই গোজয় বদরের একটি ঘটনা উল্লেখ করেছেন কেউ কেউ এই ঘটনাটা কি ইয়ার যুদ্ধের ঘটনাও বলেছেন ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী কিছু সাহাবিকে আহত ব্যক্তিদেরকে এবং পিবেশিত ব্যক্তিদেরকে ফানি পান করানোর জন্য নিযুক্ত করেছেন গুজবয় বদরের মধ্যে হঠাৎ দেখা গেল আহত এক লোক পানি পানি করে চিৎকার করেছে ওই লোক ফানির ফেলা নিয়ে তার সামনে যখন হাজির হয় তখন তার পাশে আরো একটি লোক পানি পানি করে চিৎকার করা শুরু করেছে তখন আহত ওই লোকটি ইশারা দিয়ে বলেছেন আমাকে না আমার ওই ভাইকে পানি পান করা ওই ভাইয়ের কাছে যখন পানির পেলা নিয়ে যাওয়া হয় তখন ওখান থেকে আবার আওয়াজ শুনতে পায় আরো একজন আহত লোক ফানি ফানি করে চিৎকার শুরু করেছে তখন ওই আহত লোককে ইঙ্গিত করলো যে আমার ওই বাড়ি ভাইকে ফানি ফান করানো হোক এভাবে যেতে যেতে সাতজন লোকের কাছে যাওয়া হয় সপ্তম লোকের কাছে যখন পানির পেলা নিয়ে যাওয়া হয় ওই লোক শাহাদ বরণ করেছেন তখন যে লোক ফানির ফান করার জন্য নিযুক্ত ছিলেন ষষ্ঠ লোকের কাছে এসে দেখলো ওই লোকটাও শাহাদ বরণ করেছেন পঞ্চম লোকের কাছে পানি নিয়ে এসেছে দেখলো ওই লোকটিও শাহাদ বরণ করেছেন চতুর্থ লোকের কাছে এসে দেখলো ওই লোকটাও শাহাদণ করেছেন তৃতীয় লোকের কাছে এসে দেখলো সেও শাহাদ বরণ করেছেন দ্বিতীয় লোকও শাহাদ বরণ করেছেন প্রথম লোকটাও শাহাদ বরণ করেছেন এই ফেয়ালা পানি একদম সাদিও ফান করতে পারে নাই এটাকে বলা হয় মৃত্যুর দুয়ারে মানবতা মৃত্যুর দুয়ারে মানবতা কাকে বলে সাহাবাহিক রাম সেটা বাস্তবেই কাজকর্মে প্রমাণ করে দেখিয়েছেন সহানুভূতি সহমর্মিতা কাকে বলে অয়ু সিরু না লানুষিহীন অলা কানাবিহীন খসা স নিজেরা হাজার অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও অন্যকে যারা আহাজ্য দান করতেন আমার ভাইরা যেহেতু রমজান মা শাহরুল মহাসাদ অন্যের প্রতি সহানুভূতি দেখানোর মাস এ জন্য আমরা অন্যকে সহানুভূতি দেখানোর চেষ্টা করব যাদের অন্ন নাই তাদেরকে অন্ন দিয়ে সহযোগিতা যাদের বস্ত্র নেই আমরা বস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করব কি লাভ আল্লাহর নবী বলেন মান পত্তারা লাহু মাত্রের তুলনি আল্লাহর নবী বলেছেন আমার কোনদ যদি তার কোন রোজাদার ভাইকে ইফতার করা ইফতার করায় তিনটা লাভ তার কয়টা লাভ তিনটা লাভ এক নাম্বার যে ইফতার করালো রব্বুল আলমিন তার জীবনের গুনাখাতা মাফ করে দিবে ইফতার করালো তার জীবনের গুনা খাতা আল্লাফাক মাফ করে দিবে নাম্বার দুই মিনের নার জাহান নাম থেকে তাকে মুক্তি দিবেন রোজা থেকে যে লাভবান হলো যে ইফতার করালো আল্লাহ পূর্ণ একটি রোজার খাওয়ার তাকেও দান করবে অন্য কি ইফতার করালে কয়টা লাভ তিনটা এক নাম্বার নিজের গুণা হয়ে যাবে নাম্বার দুই নিজকে জাহান নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে যাবেন নাম্বার তিন পূর্ণ একটি রোজার আপনি কি পেয়ে যাবেন বলেছেন আমাদের মধ্যে তো অনেক এমন নেই যে নাকি অন্যকে ফ্যাটব ইফতার করা আল্লাহর মুমি বলেন ফা ফুল্লাহিমা ওই ব্যক্তিও পাবে যে নাকি একজন রোজাদার ভাইকে এক ঢোক ফানি ফান দুধ পান করাবে এক ঢোক দুধ পান করাবে অথবা একটি খেজুর পান করাবে অথবা এক পেয়ালা এক গ্যালাস ফানি করাবে সবগুলা তাকেও ওই ধরনের একটা খেজুর কি খেজুর নাই দিলাম দুধ নাই দিলাম একটি বেগুলি দিলাম তাকে আমি একটি আলুর সপ দিলাম অথবা পুরান ঢাকাতে দেখবেন বিভিন্ন আইটেম রিক্তার বানানো হয় একটি কাবাব দিলাম শিখ কাবাব দিলাম একটি গিরিল দিলাম এই সব কি পাবো নবী তো বলেছেন মাতকা লাবান দুধের ঢুকোর কথা বলেছেন আলু সব এবং বেগুনির কথা তো নবী বলে নাই আসল হুজুর বোঝানো উদ্দেশ্য রোজা ভেঙে যায় ইফতার করানো যায় এমন একটি জিনিস যদি কোনো মানুষকে ইফতার করানো হয় আল্লাহাদ তাকে এই তিনটি আজর কি করবে। দান করবেন আল্লাহর নবী বলেন মান যে ব্যক্তি কোনো রোজাদারকে ফানি ফান করাবে হাউজি হাউজ যে ব্যক্তি কোনো রোজাদারকে এক গ্যালাস পানি পান করাবে আল্লাহ রবিন হাউজে কাউসেল থেকে তাকে এমন এক গ্যালাস পানি পান করাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর সেই ফিতাচিত হবে না হাউজি কাউসেল পানির দুইটা বৈশিষ্ট্য হাউজে কাউসেল পানির দুইটা বৈশিষ্ট্য एक बैशिष्ट्य हल हाउस कालचार पानी पान करे शात सारा देह हिट प्रूफ हिट प्रुफ हो जाए मानी हाँड़ों मैदान पंचाश हजार बचर सूर्य नीचे थक शर गरम अनुभव होना हिट प्रुफ बरफ थे नंबर दुई जाननाते जापेश तो, तो? होगे ना।, होगे ना जो रोजदार के एक गिलस की खावाना जाए पानी पान कराना जाए অনেকে কি করে তো আমি একজন রোজা তারকে যদি পানি পান করাই তো সে তো আমার সব দি নিয়ে যাবে এই জন্য দেখবেন অনেক মানুষ আছে নিজের কিনা খেজুরটি আগে খায় তারপরে দাওয়াতের খেজুরটা খায় কথা বুঝছেন কিনা নিজের কিনা খেজুরটি কি আগে খায় তারপরে অন্যের খেজুর খায় তো আমি যদি ওর খেজুরটা খেয়ে নি তাহলে তো সে আমার রোজার সাব্দি নিয়ে যাবে আর হাবি সে তো কি বলেছে হাবি বলেছে মিন গাইরে কষা কসামিন আজ রিহিস তুমি যদি অন্য করাও করা তোমার খাওয়াব একটু কমবে না আমার খাওয়াব কি একটু কি কমবে না তুমি তোমার সব পূর্ণভাবেই পাবো আমার ভাইরা আল্লাহর মুবি আল্লাহাদারকে কি দান করেছেন আল্লা আমার পাঁচটা জিনিস দান করেছেন রোজার কারণে যেটা অন্য কোন নাই এক নম্বর হলু ফুফাম রেহিলমিস রোজাদারের মুখের গ্রাম আল্লাহর নিকট মেশকর থেকেও বেশি শুভ্রা রোজাদারের মুখের গ্রাণ মানুষ যখন দীর্ঘ সময় সুদাক্ত থাকে তখন ফাঁকসলিতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ওই দুর্গন্ধটি হাজারো মেসোয়া এবং হাজার করলেও। মুখ বের হয়। আল্লাহ আল্লাহাদ বলেছে রোজা আমার কাছে এমন প্রিয় রোজাদার আমার কাছে এত প্রিয় যে দুর্গন্ধটি তার ফাকুস্থলী থেকে মুখ দিয়ে বের হয় মেটো আম্বর থেকেও বেশি প্রিয় সে রোজাদারটা আমার পর্যন্ত রোজাদারের জন্য সারা পৃথিবীর যত মাছ লোক আছে সমুদ্রের মাছ পর্যন্ত তার গুণা মাফের জন্য দোয়া করতে থাকে সমুদ্রের মাছ রোজাদারের জন্য কি করে সমুদ্রে কত লক্ষ মাছ আছে এটার কোন হিসেব আপনাদের কাছে আছে কোন বৈজ্ঞানিক হিসেব দিতে পারবে না সমুদ্রে কত লক্ষ কোটি মাছ আছে যারা রোজাদার নবীর হাদিস এ রোজাদারের জন্য সমুদ্রের লক্ষ কোটি মাছ গুনা মাফের জন্য কি করে এটা আমাদের বুঝে আসবে না কিন্তু কথা বাস্তব এ উমতে এমন এক উম্ম এ উন্মতের জন্য মাঠে দোয়া করে তু চুনি খাহি খোদা খাহাদি চুনি মেদেহাদ দামে মত আজ হক তার ইব্রাহ সাহেব রহমতুল্লাহ আলাই নোয়াখালী থেকে যখন উজানের জঙ্গলে গিয়েছে গভীর জঙ্গলের ভিতরে একটি ছোট ঘর পুঠুরি ওখানে গিয়ে তিনি জিকির করবে। এলাকার মানুষ এসে বাধা দিল হুজুর আপনি যে জঙ্গলের ভিতরে ঘরের ভিতরে ডুবতে চান ওই ঘরে তো বাঘ বসবাস করে বাঘটাকে আপনি যদি ওখানে যান আপনাকে বাঘে খেয়ে ফেলবে তার ইব্রেম সাহেবের দাঁড়িয়ে দিল ও বাড়ি থাকতে চায় যদি এই ঘোষণা যাওয়ার সাথে সাথে তার ইব্রেম সাহেব রহমতুল্লাহ জীবনিতে আছে বাঘ তার বাচ্চাটাকে মুখ দিয়ে কামড়াইয়া কামড়াইয়া ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আরেক রোজাদারের জন্য আল্লাহর দরবারে কি করতে থাকে তাহলে যারা রোজা থাকে না ওদের কুফাল কত খারাপ এরা কত বড় সব থেকে বঞ্চিত চিন্তাটা করে নাম্বার তিন রব্বুল আল আমিন রোজাদারের জন্য প্রত্যেকদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন সাজাইতে করে সাজায় রোজাদার এরা হচ্ছে আল্লাহর মেহমান আল্লাহর মেহমান অন্যান্য আমলের প্রতিদান ফেরেস্তাদের মাধ্যমে দেওয়া হবে আর যারা রোজা রেখেছে রোজাদারকে রোজার প্রতিদান আল্লাহর রব্বুল আলমিন স্বয়ং নিজ কুদ্রুতি হাতে প্রদান করবে রোজাদারকে সবস্তারা দিবে না রোজাদারের খাতিরে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তান মানুষকে আরো অস্থতা দিতে পারে না সর্বশ্রেষ্ঠ জিলর যারা এক মাস সিয়াম সাধনা করবে রোজা রাখবে তারা বিন নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন রমজানের শেষ রাত তাদের জীবনের ছোট বড় সব গুণা মাফ করে দিবে কত বড় খুঁজিল তো আবসা দাঁড়াবে যারা সালাম দেয় ও আলামাল কালাম যারা নম্র ভাষায় কথা বলে ও যারা মানুষকে খানা খাওয়ায় নাম্বার চার অসল্লা যারা রাত্রে জাগ্রত থেকে নামাজ পড়ে দিগির আজকার করে তারা ও কেমতের দিন বালাখানায় যাবে যারা রাত্রে কি করে বলেন যারা রাত্রে কি করে নামাজ পড়ে শেষ রাত উঠে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহে আলাই কত বড় একজন ফির সাহেব জুনাইদ বাগদাদির কথা আমরা কে না জানি কত আমল করেছেন জীবনে কিন্তু উলের মৃত্যুর পর একজন দুষ্ট দিনকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো জুনাইদ বাগদাদি আল্লাহ আল্লাপাদ তোমার কোন আমলটি কবুল করেছে জুনাইগদাদি বলেন এরা আমার বন্ধু জীবনে যত আমল করেছি সব আমল আমার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ওই যে শেষ রাত উঠে দুই রাঘাত নামাজ পড়েছি ওই নামাজের কারণে রব্বুল আল আমাকে মুক্ত করে দিয়েছেন যারা রাত্রে জাগ্রত থাকে না নামাজ করে না ওরা কখনো পূর্ণতা অর্জন করতে পারে না এই জন্য আমার ভাইরা রাত্রে আমরা জাগ্রত থাকবো আদিসের মধ্যে আছে তিনটি আমল এমন রয়েছে যে তিনটি আমলের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় আল্লার কাছেও বৃদ্ধি পায় মানুষের কাছেও বৃদ্ধি পায় তিনটি আমল এক নাম্বার এপসাউ সালাম সালামের প্রচার প্রসার যে বেশি বেশি সালাম দেয় তাকে মানুষ দেখবেন আদর করে আল্লাহ তাকে কি করে পছন্দ করে এবং যদি মানুষকে মাঝে মধ্যে খানা খাওয়ায় ধনী আর গরিব সেটা কোনো ভেদাভেদ নেই মানুষকে খানা খাওয়ানো আল্লাহর মখলুক এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় মানুষের কাছেও প্রিয় এবং শেষ রাত দুটে কি পড়া নামাজ যারা পড়ে এরা আল্লাহর কাছে বেশি কি প্রিয় আল্লাহর নবী বলেন জান্না দাবি সালাম ও ভাই খুব খেয়াল করে শোনেন জান্নাতে যাওয়ার সহজ তিনটা আমল জান্নাতে যাওয়ার সহজ তিনটা আমল এক নাম্বার শাহ সালাম নবী বলেছেন সালাম দাও সালাম এটা জান্নাতে যাওয়ার এক নাম্বার কি সবাই কেন বলেন না জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল কি সালাম সালাম নাম্বার দুই মানুষকে খানা খাওয়ানো এটাও জান্নাতে যাওয়ার সহজ আমল এবং অসল্লু বিল্লাইলে অন্যাসুনিয়াম তাহ্য ছড়া এটাও জান্নাতে যাওয়ার একটা আমল তাহলে জাননাতে যাওয়ার তিনটা আমল আমরা ফেললাম জাননাতে যাওয়ার কয়টা আমল ফাইলাম এক নাম্বার সবাই বলেন এক নাম্বার কি খালাম নাম্বার দুই মানুষকে মাঝে মধ্যে দাওয়া দিই খানা খাওয়ানো নাম্বার তিন তারা এটাও জান্নাতে যাওয়ার সহজ আমল আমরা অনেকে টেনশন করি বাবুরে জান্নাতে মনো যেতে পারবো না নবীরে হাতিসির উপর আমল করেন নবী বলেছেন এই তিনটা আমল জান্নাতে যাওয়ার একবার সহজ আমল আহ রুমি হাজি হজালি উজুজ আহারগা না খা মজা হে না সোনে মজা যু কে আখির রাত রোনে শবামত পর দাদা রে এসে কেজা শবামত পর দাদা এসে কে বাজা সবা মধেকার ও ভাইরা রাত যখন গভীর হয়ে যায় নতুন দুহা আর দুলহান যেমনি ভাবে রাতের অন্ধকারের অপেক্ষা করে তখন রাত্রের অন্ধকার আসবে আর আমাদের প্রেমের আলাপ প্রেমের মজা শুরু হয়ে যাবে ঠিক আল্লাহর অলিরা রাত গভীর হওয়ার অপেক্ষা করে তখন রাত গভীর হবে আর তাদের আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু হয়ে যাবে আল্লাহর অলিরা রাতের অপেক্ষা করে কিসের অপেক্ষা করে বলে কখন রাত শেষ হবে রাতের শেষ ভাগ আসবে অপেক্ষায় তারা সারাক্ষণ এই প্রতিজ্ঞায় তারা বসে থাকে যে রাত কখন শেষ হবে আমার ভাইরা জিকির করেন কত মজা আল্লাহ একবার যারা জিকির করেছেন ওদের কি জিজ্ঞাসা করেন জিকির কত মজা কার ইব্রাইম সাহেব রহমতুল্লাহ আল্লাহ ও যে সাহারস্তি থানা একটা দিগি আছে নাগেশ্বর দিগির ফায় নাগেশ্বর ওই দিগির পাড় একপাল গভীর জংলা বিশাল বিশাল গাছ একবার অন্ধকার দিনের বেলায় কোনো মানুষ ভয় যায় না কিন্তু কার ইত্রেম সাহেব রহমদুল্লাহ রাতের বেলায় গভীর রাত ওই গভীর জংলায় বসে বসে জিকির করে তিনি আগে এক লোক জিজ্ঞাসা করেছে ভাই দিনের বেলায় আমরা জঙ্গলের পাশে যেতে পারি না আপনি রাতের বেলায় কেমনি যান তিনি উত্তর দেন এক সবে মানের রক্ত টালতি গির ওই ঘাটে রে সুরতে দিদম গাছতে মস্তম বললে পরানে সুরতে দিদম মস্তে গস্তম বললে পরানেকারী পবিত্রতা অর্জন করে গবির রাত যখন আমি আমার মাওলার সাথে আলাপ আলোচনা শুরু করে দিই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যখন আমি গভীর রাত আমার মাওলার সাথে টেলিফোনে আলোচনা শুরু করে দিই তখন আমার সামনে এমন একটা সুরত বেসে উঠে যে সুরতের ব্যাখ্যা দিতে গেলে আমি ইব্রাহিম পান পেটে মারা যাব নেগা উলজি হুই হায় রবু মে নেগা উলজি হুই হায় রবু খেয়ে দেখ চার সোড়ে দিল ফগানে গাই না ছোড়ে দিল ফগানে গাই হম শায়দ মিলে আহ্লাহ আহ আহ্লাহ আহ্লাহ আমার ভাইরা আছে বড় একটি তফসিরের কিতাব কেমন দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ও হাসরবাসীরা আজকে তোমরা জানতে পারবে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়কে এবং আল্লাহর সর্বাধিক নিকটতম ব্যক্তিকে ওদের সংকট উত্তী নগণ্য অতি ওরা হবে জাফা গুহমান যাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকত যারা শেষ রাত উঠে আল্লাহর দরবার জিজ্ঞিরাসকার করত ওদেরকে বলা হবে হে আমার উন্মতেরা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও শেষরাত শেষরাত শেষ রাত করা এটা খুব বড় লাভ আমার ভাইরা কথা কেন বলেছি আমি রমজান ছাড়া শেষ রাত্রে আমরা কখনো উঠতে পারি না কথা ঠিক না বেটে পিসওয়ারা কেন বলেন না কথা বুঝছে না আমার রমজান ছাড়া আমরা কোনো মানুষ উঠতে পারে না এটা আমাদের তফিক হয় না কিন্তু আল্লাহর ওলারা তো উঠে কিন্তু রমজানে অন্তত চাহি খাওয়ার উদ্দেশ্য তো আমরা সকলে উঠি উঠি কি উঠি না বলে একটু এক ঘন্টার সময় হাতে নিয়ে আমরা উঠব উঠে অন্তত দু রে কাজ কম নিচে দূরে কাজ উপরে যা পড়তে পারেন ছয় রাঘাত আট রাখাত আপনিও পড়বেন আপনারা মাকেও বলবেন আপনার স্ত্রীকেও বলবেন যে দুই চাই রাখাতাসীদেরকে যখন বিনয় হিসেবে জান্নাতি দিতে লাগবে তখন আপনি বলতে পারবেন আল্লাহ সারা জীবন তাহ্জন পড়ে নাই ঠিক কথা তবে রমজান এক মাস আমি তাহাজ পড়েছি আল্লাহ বলবেন যা আমার রহমতের বান্ডার ভিতরে কোনো কমতি নেই ওদের পিছনে এ পিছনে তোমরাও জান্নাতে চলে যাও এজন্য আমার ভাইরা এই রমজানে ইনশাল্লাহ সকলে এক মাস একটু আগে উঠে চাররা কাজ ছয়রা কাজ আটটা কাজ তাজ ইনশাল্লাহ আপনিও পড়বেন দেখেন আবার স্ত্রীর উপর সমস্ত কাজের ভার উঠে দিয়েন না ওকেও সে তো জানাতে যাওয়ার দরকার আছে মহিলা জানলাতে যাওয়ার দরকার আছে না আপনিও পড়বেন আপনার স্ত্রীকেও পড়ার জন্য কি দিবেন সুযোগ দিবেন দোয়া করেন আল্লাহ দরবারে দোয়া করলে কি লাভ হবে তিন শ্রেণীর মানুষের দোয়াকে কখনো খালি হাতে না বিদা যেতে দেন না এক নাম্বার রোজাদার রোজাদার যখন দোয়া করে সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যায় আল্লাহর নবী আরো বলেন রোজাদারের দিনে একটা দোয়া কবুল হয় রাতের বেলায় একটা দোয়া কবুল হয় রাতের বেলায় মানে রাতের বেলায় মানে কি ইফতারের সময় দোয়া করলে দোয়া কি কবুল হান্ড্রেড পার্সেন্ট মিয়া মিয়া দোয়া কবুল কবুল নবী বলেছেন কোন সন্দেহ নেই আর আমরা ইফতের নি মাস্লা থাকি যে ইফতারের দোয়াটা করতেও আমরা ভুলে যাই অনেক দোয়াটাও পড়ে না একবার ছুট্ট সংক্ষেপে আপনার স্ত্রী আপনার বালবেচ্চাকে নিয়ে হাত উঠায় এক মিনিটের জন্য হলেও একটা দোয়া করেন না আল্লাহ নবী তো বলেছেন ইফতারের আগে দোয়া কি হয় আর আমার ভাইরা একটা কথা বলে আলোচনা শেষ অত্যাহী মিন্নার ভাইল আল্লাহ নবী বলেছেন আমার তা বিরাপ চারটা রমজানে বেশি বেশি করি করো কয়টা কাজ সবাই বলেন কয়টা কাজ চারটা কাজ রমজানে বেশি বেশি করতে হবে অনেকে রমজানে কাজ কাজ তালাস করে পায় না যে রমজানে কি করবো বুঝু সব বেগুন এগুলো খাবো হাঁটি হাঁটি করবো নাকি কি কাজ রমজানে আমাদের নবী বলেছেন চারটা কাজ বেশি বেশি করি করো চার কাজের মধ্যে দুই কাজ সেটা তোমার নিজের জন্য আর এমন আর শরৎ দুই কাজ যেটা না করা ছাড়া তোমার কোনো উপায় নাই দুই কাজের চারি কাজের মধ্যে দুই কাজ পদম দিঘা লোক পা দুয়ার লাইলে হা ইল্লার্ল বেশি বেশি করে লাইলে ইল্লা পড় বেশি বেশি করে কি পড় রমজান হাতি কি পড়বেন লাইলা আল্লাহর নবী বলেন আমার কোনো মত যদি খাটি অন্তর একবার লাইলাহা ইল্লাহ পড়ে তার জীবনের গুণারাশি মাফ হয়ে যায় খাদি অন্তরে শুধু খাদিঘাটি পড়বেন লাইলাহা এটা তো একটা জিকির কথা বলেছেন আরো জিকির আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ মানে আল্লাহ আবার বলেন সুবান আল্লাহ মানে কি আবার বলেন সুবানি আল্লাহ সবাই বলেন আল্লাহ ফাক নাকি না ফাক তো মানে আমি আল্লাহকে ফাক বলি ঘোষণা দিলাম এই আল্লাহ ফাক এর আগে আল্লাহ না ফাক আছি এমন তাহলে সুবান আল্লাহ মানে আল্লাহ ফাক এ কি হাদিসের মধ্যে আছে আমি তো ফাক তুই যেহেতু আমাকে ফাঁক বল বলেছেন একবার যদি সুবান আল্লাহ কোন মানুষ পড়ে জান্নাতে তার জন্য এত বিরাট বিশাল একটা গাছ হয়ে যাবে ইন্নাফিল ফিল জান্নাতিল জারতান সিরুল জাউাদুর রাক ইবুল মুজমারুসারি মি এত আমি এত তর হাত কোন মানুষ যদি একবার সোবাহান্লা পড়ে তার জন্য জাননাতে এত বিশাল একটি গাছ তৈর হয়ে যাবে যে গাছের ছায়ার নিচে অতি দ্রুত গতি তেজস্বী শক্তিশালী একজন মানুষ এক শত বছর দৌড়লেও তার ছায়া শেষ করতে পারবে না আসেনি দুনিয়াতে এত বড় গাছ আছে নাকি পাঁচ মিনিট আগলে তো গাছের ছায়া শেষ একটা গাছ আপনার জন্য একবার শোভান আল্লাহ বললে কি হবে আমরা পাইলে না ও ভাই আপনার প্রতি বলছেনের মধ্যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের আর কোনো আফসুস থাকবে না কোনো আফসুস থাকবে না কি থাকবে না তবে ওই সময়ের জন্য জান্নাতিরা আফসুস করবে যে সময় তারা জান্নাতে জিকির ছাড়া কাটিয়েছে কথা বুঝেছেন আমার যে সময়টা তারা দুনিয়াতে জিকির ছাড়া কি এই সময়ের জন্য করবে যে আই দুনিয়াতে কত সময় নষ্ট করলাম যদি জিকির করতাম আজকে আমার আরো সমিত আরো জি তো কথা এর জন্য আমার ভাইরা বেশি বেশি জিকির করবো দার কাছে এটা ভালো লাগে নাম্বার দুই আস্তাকল বলে নাম্বার দুই কি আস্তাক্ল আস্তাকল আস্তাক্ল এটা হলে একবার সংক্ষেপ আস্তাকুল্ল এটা হলে একবার কি আর যদি একটু বিস্তারিত পড়তে চান এবারই পড়বেনের মধ্যে একসাথ করেছেন আমার কোন মত যদি পার্টি একবার পড়ে বুফিরা লাহু তার জীবনের সব গুণা মাপ হয়ে যাবে কি পড়লে কি পড়লে আস্তাকুর আস্তাল আস্তাকুরুল দুই কাজ কি নাম্বার তিন জান্নাত চাইবেন আল্লাহর দরবারে রমজানের প্রতিটি নামাজের পরে কি চাইবেন বলেন জান্নাত এবং জাহান নাম থেকে পানা চাইবেন আরবিতে যদি পারেন এভাবে বলবেন আল্লাহ আল্লাহ যদি আরবিতে পারি এভাবে বলবো আর আরবিতে না পারি বাংলাতে বলবো আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ জাহান নাম থেকে আমাকে কি দাও দাও এ সারি বলেন রমজান সারি বুঝি তো আপনারা কি কি বলেন লাইলা হা নাম্বার দুই আস্ত নাম্বার তিন জান্নাতের সুয়াল করব নাম্বার চার কি যার নাম থেকে মুক্তি চাইবো এর চাই কাজ আর জান্নাতে যাওয়ার সহজ তিনটা আমল জান্নাতে যাওয়ার কয়টা আমলের কথা বলেছি সালাম খানা খাওয়ানো আরেকটা হচ্ছে শেষ রাত্রের কি নামাজ এই তিনটা কাজ জাননাতে যাওয়ার আর রমজানের এই চারটে কাজ আমরা সকলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানে অনেক কিছু আলোচনা করার প্রয়োজন সময় স্বল্পতার কারণে সম্ভব হয় না ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিষয়ে আলোচনা করা হবে আপনারা সকলে তাড়াতাড়ি মসজিদে আসবেন আমি তাড়াতাড়ি মেম্বরে বসে যাব আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে আলোচিত কথা গুলার উপর আমল করার তৌফিক এনায়ত যারা সুনত পায় না সারা সুনত পায় না ইল্লাল